وأشهد أن محمداً حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجال وعلى آله وأصحابه الذين هم خلاسة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم السلاة والسلام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 يا ب إساء لاكرعممةَّ أن أنت عليهكم أو ف بهد في بآهدكم وإ فرح وَآامن بما أن زلت مصددّقال ما معكم ولا تقولوا أو وَلا كاف ولا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُون وَلا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تاقلون واستعينوا بالصبر والسلاح وإنها لكبيرة إلا على الخاشعين الذين يزنون أنهم ملاكوا ربهم وأنهم إليه راجعون হাজার সালাম হদিয়া রবমিনিত জলসার প্রথম দিনের শেষ হ আল্লাহ আমাদেরকে পবিত্র জলসায় সমবেত থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বয়ান করেছেন আগামী রাত পর্যন্ত বয়ান করতে থাকবেন আমি আদনা গোলাম ও তাঁদের সঙ্গে শরীফ হয়েছি যারা বয়ান করেছেন যারা বয়ান করবেন আল্লাহ পাক প্রবর্তগার আলম সবাইকে কবুল করেন যারা বয়ান শুনবেন আল্লাহ তাদেরকে কবুল ফরমানের আজাদ কবর মাফ করে দেশ মারা দিলা যুবকদের দিলকে আল্লাহ জিন্দা করে দেন শৃঙ্খল মেয়ে মাভিন মাতৃ জাতিকে আল্লাহ সুশৃঙ্খল জাতি তে পরিণত করে দেন আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ইমানের দৌলত ন এবং এই পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআন পাক সামনে নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ যার ভিতরে কোরআন শরীফ থাকবে না তার দিল তলব হয়েছে মারা বিরান ঘরের মতো যে ঘরে কোন জনমান অভ্যাস করে না সেই ঘর যেরকম ভূতের কেন্দ্রে পরিণত হয়ে যায় যেই ব্যক্তির দিলে কোরআনে পাক থাকবে নাহু শেতানিম শেতান তার দিল দখল করে নিয়ে যাবে এবং শয়তান সব রকম প্রোগ্রাম তাকে দেবে এবং শয়তানি প্রোগ্রাম মতেই সে পরিচালিত হবে আল্লাপাকার তমাম মুসলিম উন্মতকে কোরআনে পাক সহি শুদ্ধ করে শিখবার তো অভিজ্ঞান করে পাক দোর আমাদের প্রত্যেকের ঘরে কোরআনে পাক পৌঁছিয়ে দেন প্রত্যেক মোমেনের যাতে নিজস্ব একজন কোরআন শরীফ থাকে এই গৌরব আর ভাগ্য অর্জন আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে ভাগ্যবান করে দেন এবং আমাদের ঘরে যাতে কোরআনে পাক তলাবাদ ছাড়া দুনিয়ার কোনো কাজ দুনিয়ার কোনো কাজে আমরা অগ্রসর না হই সেই তৌফিক এবং সে ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফের তলাবাদ শুনে এবং কোরআন শরীফের তলাবাদ জবানে জারি হয়ে যাতে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে এইভাবে কবল করে নেন যে ব্যক্তি যখন দুনিয়াতে এসে কথা বলতে শিখতে আরম্ভ করেছে সর্বপ্রথম তার জবানে কালেমা শরীর জারি হয়ে গেছে করমা শরীফ আরম্ভ করেছে এবং যখন মৃত্যুর যন্ত্রণা চলতেছে সেই মুহূর্ত তার জবানে কালেমা শরীফ জারি হয়ে গেছে সর্বপ্রথম এবং সর্বশেষ যার জবানে কালেমা শরীফ জারি হবে রসুল্লাহাম শুভ সংবাদ দিয়েছেন তার দখলাল জন্না সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে জন্নাতবাসী করে দেন আমাদের রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পরামর্শ দিচ্ছেন তোমরা যখনই আল্লাহ পাকের দরবারে জন্নাতের দরখাস্ত করবে জন্নাতের যেটা প্রধান অংশ আল ফেরদাউস সেই জন্নাতের দরখাস্ত করবে কেননা আল্লাহ আলম ফেরদাউস আমার জন্য অ্যালটমেন্ট করে দিয়েছেন আর তোমরা যদি জান্নাতুল ফেরদাউস পেয়ে যাও তাহলে আবাদুল আবাদ জানা তোমাদের প্যাগম্বরের সাথে তোমরা জন্নাতবাসী হতে পারবে আল্লাহ আমাদেরকে আবাদুল আবাদ আল্লাহ আমাদেরকে আরসের ছায়া তোলে এভাবে একত্র হওয়ার তহফিক দান ফরমান আমরা কোরআনে পাকের বয়ান কেন শুনতে হবে কোরআন কেন তালাবাত করতে হবে কোরআন কেন পাঠ করতে হবে কেন সম্পর্ক রাখতে হবে যেহেতু আমরা সবাই সবাই বিরোধ নাই যারা আমরা বাংলাদেশের নাগরিক মুসলমান দাবি করি আমরা সবাই কোরআনের সন্তান চাই সরকারি দল করুক চাই বিরোধী দল বা কোনো স্থানীয় কোনো দল করুক আমরা সবাই সম্মিলিত হবে কোরআনের সন্তান কোরআন বলতে এবং আমি যদি জিজ্ঞাসা করে আপনাদের কাহার জন্মে কোনো সন্দেহ আছে সবাই জবাব দিবেন যে না আমাদের জন্মে কোনো সন্দেহ নেই যেহেতু এই কোরআনের আইন মোতাবেক জন্ম লাভ করেছেন কোরআনে যেহেতু সন্দেহ নাই এই জন্য আমাদের জন্মেও কোনো সন্দেহ নাই কোন পার্টির সদস্যের কথা দাবি করবে আমাদের পার্টির নেতা বা নেত্রী তার জন্ম কোরআন মতে হয় নাই তার জন্ম পার্টির সংবিধান মতে হয়েছে দলীয় কর্মসূচি মতে হয়েছে বাংলাদেশের সংবিধান মতে হয়েছে কোরআন মোতাবেক আমার জন্ম হয় নাই এরকম দাবি কর্ণ হলা কোন মুসলমানের বাচ্চা এই জমিনে হাঠাদারির জমিনে পাওয়া যাবে যদি থাকে আপনারা আজকে যে সবার সঙ্গে কথাটা আলোচনা করে কালকে দু একজন অন্ত হাজির করেন যে তিনি দাবি করবে আমি মুসলমান ঘটে কিন্তু আমি কোরআন মতে এই মৌলবাদী কিতাব মতে এই ফান্ডামেন্টাল গ্রন্থ মতে এই পুরাতন কিতাব মতে আমি জন্ম লাভ কি আমি দশ হাজার বছর আগে পুরাতন ক্ষিত মতো জন্ম লাভ করে নাই দেখি কোন আওয়ামী সন্তান আসে কিনা দাবি করার জন্য দেখি বিএনপির কোন সমর্থক আসে কিনা একথা বলার জন্য দেখি সুন্নির দাবিদার অভাবির গালাগালি কর্মওয়ালা তাদের মধ্যে কেউ আছে কিনা যে না আমরা কোরআন মোতাবেক জন্ম লাভ করে নাই আমরা স সব কর্মসূচি মোতাবেক জন্ম লাভ করেছি আমরা শশ পার্টির গ্রন্থ মোতাবেক জন্ম লাভ করেছি এরকম কোন লোক পাওয়া যায় আজকে একবার বলেন না যাবে যদি যায় তাহলে আগামী দিন আমার আওয়াজকে আমি হয়তো সংশোধনী দেওয়ার চেষ্টা করবো বাকি এই পর্যন্ত সংশোধনী দেওয়ার প্রয়োজন কি করে নাই তাহলে আমরা সবাই কি কোরআন মোতাবেক জন্ম লাভ করেছি কোরআনের আইন মোতাবেক দেখি হাত দেখায় বলেন এরকম কোন লোক থাকলে তাইলে আমরা পুরা জাতি একমত যে আমরা কোরআন মোতাবেক জন্ম লাভ করেছি আমরা ধর্ম মোতাবেক জন্ম লাভ করেছি আমরা ইসলামিক তরীকায় জন্ম লাভ করেছি কি ভাই নদী আছেন কেউ আছেন যে না আমি সাকুলার পদ্ধতিতে জন্ম লাভ করেছি আমি ধর্মনিরপেক্ষ পদ্ধতিতে জন্ম লাভ করেছি দেখি এক ভাই দাঁড়ায় যান কিভাবে দেখি কোনো সচেতন রাজনীতিবিদ আছেন কিনা জাতীয় রাজনৈতিক লিডার আর নেতা আছেন কিনা বলেন যে না আমি সেকুলার পদ্ধতিতে জন্ম লাভ করেছি আমি ধর্ম নিরপেক্ষ পদ্ধতিতে জন্ম লাভ করেছি আমি মৌলবাদী পদ্ধতিতে জন্ম লাভ করে নাই আমি ধর্মীয় নাই আমি ইসলামিক কিতাব মতে জন্ম লাভ নাই কেউ থাকলে তাড়াতাড়ি স্টেজে চলে আসেন কি বলেন পাওয়া যাবে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ তাহলে জাতি করানের সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করলাম আমরা সবাই করান জন্ম লাভ করেছে। আমরা কি বেঁচে থাকব না মরে যাব মরে যেতি হবে উপায় নাই যতই মহৎ থেকে পালাবার চেষ্টা করতেছ মহ থেকে পালানো সম্ভব কি হবে না কোনো ইমল মাউতলা কুন্তুম ফেবর মত থেকে বাঁচার জন্য বড় বড় ভবন তৈরি করতেছ এমারত তৈরি করতেছ দেশ থেকে দেশান্তরে ফাড়ি জমাইতেছ বিদেশে ফাড়ি আর মার্কেট বানাবার চিন্তা করতেছ তুমি মৌতকে ভুলে গেছ মৌত কিন্তু এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে নাইতাল যে মহ থেকে বাসবার জন্য এত চেষ্টা করতেছ ও রাজনৈতিক বক্তারা লিকচার হুঙ্কার দিতেছ স্টেজে বসে জাতিকে বাঁচতে হলে আমাদের দলে যোগদান কর জটি বাঁচতে হলে আমাদের ইস্যু গ্রহণ করলে বাঁচতে পারবে আমরা যেই দফা জাতির জন্য দিয়েছি এই দফা মোতাবেক চলি জাতি বাঁচতে পারবে আসি দেখি বলা তুমি জাতিকে বাঁচাবার দাবি করতে তুমি নিজে বাঁচতে পারবে কিনা কতদিন বাঁচতে পারবে তার নিশ্চয়তা তুমি পেশ করো? তাহলে পুরা জাতিকে আহম্মদ বানাবার লিপচার আর বক্তৃতা ছাড়া এর পিছনে আসল কিছুই কি এখন মৃত্যুর পরে আপনারা কি শ্মশানে আর চিতায় যাবেন না কবরস্থানে যাবেন কবরস্থানে কারা কারা যাবেন একটু হাত দেখান আলহামদুলিল্লাহ চিতায় শ্মশানে বিজাতীয় কবরস্থানে কারা কারা যাবেন তারা একটু দাঁড়িয়ে যান সেকুলার কবরস্থানে তারা যাবেন ধর্ম নিরপেক্ষ কবরস্থানে তারা যাবেন তারাও একটু দাঁড়িয়ে যান আপনারা সব কি ইসলামী তরীকায় কবরে যাবেন না সেকুলার পদ্ধতিতে কবরে যাবেন হাত দেখা বলেন আলহামদুলিল্লাহ আপ টু ডেট পোশাবে সেকুলার পোশাকে এহুদিন আসার পোশাকে কবরে যাবেন নবীর সুনত মোতাবেক কবরে যাবেন হাত দেখায় বলেন এই হাত কি শুধু আপনাদের হাত না প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেত্রীর হাতের সাথে প্রেসিডেন্টের হাত আছে এই হাতের সাথে প্রধান বিচারপতির হাত আছে আমি যে কয়জনের পদবি উল্লেখ করলাম এরা সবাই মুসলমান এরা সবাই কি মুসলমান এরা কি এখন সাকুলার পদ্ধতিতে কবরে যাবে এরা কি ধর্ম নিরপেক্ষ তরিকায় কবরে যাবে এরা কি সেই আধুনিক পোশাকে আট পদ্ধতিতে কবরে যাবে ভুষার পানির পোশাকে কবরে যাবে না নবীর তরিকার পোশাকে কবরে যাইবে আবার একটু হাত দেখায় বলে শুধু হাত দেখায় চুপচাপ কবরে যাবেন না স্লোগান দেওয়া যাবেন বিসমিল্লা কেউ বলেন মিল্লাতে রসুলিল্লা কি বলেন সরকারি দল বলেন বিরোধী দল বলেন কেউ কি লজ্জা করবে জীবনে কোনোদিন সুন্নতের সঙ্গে সম্পর্ক রাখে নাই সুনত দেখলি চুল পেতে আরম্ভ করেছে সুন্নত দেখলি অপছন্দ করতে আরম্ভ করেছি এখন স্লোগান দিয়া সূন্যত ত্রিকায় কবে যাব এটা কখনো হতে পারে না কেউ থাকলে দাঁড়িয়ে যান আলহামদুলিল্লাহ শপথ আল্লাহ কসম খোদার আপনাদের এলাকায় মুসলমানের ঘরে মুসলমান দাবি করে একজনও পাওয়া যাইবে না যে সে স্যাকুলার পদ্ধতিতে কবরে যাবে সে সুন্ন তরিকার বাইরে আপ টু তরিকায় কবরে যাবে ইহুদ নাসরার তরিকায় কবে যাবে না কলেজের শিক্ষক পাওয়া যাবে না কলেজের ছাত্র পাওয়া যাবে না ইউনিভার্সিটির প্রফেসর পাওয়া যাবে না ইউনিভার্সিটির স্টুডেন্ট পাওয়া যাবে না কোনো চাকরিজীবী পাওয়া যাবে না কোনো সচিব পাওয়া যাবে না কোনো নেতার লিডার পাওয়া যাবে যে সেকুলার পদ্ধতিতে কবরে যাব ইসলামী তরিকায় কবরে যাব না এরকম লোক পাওয়া যাবে পাওয়া যাবে এখন কবরস্থানে যাবেন প্রত্যেকে কি শহ দলীয় কবরস্থানে যাবেন যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগের কবরস্থানে যাবেন যারা বিএনপি করেন তারা বিএনপির কবরস্থানে যাবেন এরকম কোনো ব্যসকম আছে তাহলে দলীয় কোনো কবরস্থান এখনো দেশে বানানো হয় নাই সেকুলার কোনো কবরস্থান এখনো তৈরি করা কি হয় নাই আলহামদুলিল্লাহ আমরা সবাই দেখা যায় কি করব কবরে এসে একত্রতা ঘোষণা করব। আমরা সবাই ময়রা সোজা হইয়া যাইব। কি বলেন সোজা হইয়া মৈত্য রাজি নাই আমরা সবাই ময়রা কি হয়ে যাব সোজা হইয়া যাইব আমরা শূন্য তরিকার উপরে চালচলন গ্রহণ করা মৈত্য রাজি নাই আমরা সবাই ময়ূরা শূন্য তরিকায় কবরে যেতে তৈয়ার সমস্ত দল তৈয়ার সমস্ত পার্টি তৈয়ার সমস্ত নেতা তৈয়ার সমস্ত সমর্থক তৈয়ার শূন্য তরিকায় কবরে যাওয়ার জন্য তবে ব্যস কম হইল ময়রা এখন কি ভাই ময়রা সুন্নত ধরবেন না শূন্য ধরে মরবেন ময়রা মুসল্লি হবেন না মুসল্লি হইয়া মরবেন ময়রা কেবল আর দিকে ফিরে সোজা হইবেন না সোজা হইয়া মরবেন এতক্ষণ তো মুখে বললেন একটু হাত দেখাইয়াও সমর্থন দেয়া দেন আপনাদের হাতের সঙ্গে এই দেশের তেরো কোটি মুসলমানের হাত আছে কি নাই যদি দু চারজন হাটাধারি বাজারে পাওয়া যায় কোনো সেই নেতা লিডার বা বুদ্ধিজীবী কালকে তাদেরকে স্টেজে নিয়ে আছেন আমরা তাদেরকে একটু দেখতে চাই আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকই মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি আমাদের আম্মা এবং আব্বা রয়েছে। শুধু আমাদেরই আম্মা আব্বা রয়েছে না গরু ছাগলের বেশ কমটা কোথায় ছাগল উচ্ছানার আম্মাকে কোন ছাগল এটা অবশ্যই পরিচয় আছে কিন্তু এই ছাগল ছানার বাবা যে কোন পাঠা তার পরিচয় পাওয়া যাবে না এই গরু বছরের আম্মা যে কোন গাভি এটা অবশ্যই বলা যাবে কিন্তু কোন বিরিশার বলজ যে তাদের আব্বা এটা বলা যাবে না যেমনি ভাবে আমেরিকা ইউরোপের পাশ্চিত্য জাতির টনিয়ার ভুষদের সৎ করা ভাগের বাপ ঠিক নাই সৎ করা সত্যি ভাগের বাপটি নাই ঠিক নাই তাদেরকে বুঝাবার জন্য আমি সেই দেশ নিতে হবে না বিস্তারিত লিপচারও দিতে হবে না আমাদের দেশের মুরগির ফার্মে নেওয়া গেলে গরুর ফার্মে নেওয়া গেলে এদের জন্ম রহস্য যাহা ওই টনিয়ার ভুলদের জন্ম রহস্য তাহা বুঝাবার জন্য অতি সহজ পদ্ধতি এর থেকে কঠিন বক্তৃতার পদ্ধতি গ্রহণ করার কোনো প্রয়োজন কি হবে না আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই নানার বয়ের খবর রাখি কি রাখি না দাদার খবর আছে তো না নাই যদি গরুকে জিজ্ঞাস করা হয় তোর নানার বাই কোথায় ছাগলকে যদি জিজ্ঞাসা করা হয় তোর দাদা কে ছিল তোর পূর্বপুরুষ কে ছিল এই দেশের গরু ছাগল বলতে পারবে আমাদের দেশের গরু ছাগল যেরকম নানার বাইয়ের খবর বলতে পারে না আমাদের দেশের গরু সাগর যেরকম পূর্বপুরুষের খবর বলতে পারে না ঠিক ওই আমেরিকান জাতিদেরও অধিকাংশ লোক তারা দাদার বাড়ি কোথায় ছিল নানা কে ছিল নানি কোথায় ছিল চোদ্দ পুরুষ কে ছিল আমাদের গরু সাগরের যে অবস্থা তাদেরও ঠিক কি একই অবস্থা বড় সচেতন নাগরিক বড় নাদুষ নুদুষ নাগরিক বড় মোটা তাজা নাগরিক বড় সুস্বাস্থ্যের অধিকারী নাগরিক যেহেতু স্বাস্থ্য সব সুখের মন এই জন্য আমাদের দেশের গরু ছাগলের যেরকম স্বাস্থ্য আমাদের দেশের জীব জন্তুর যেরকম স্বাস্থ্য তাদেরও মেহনত স্বাস্থ্যের পেছনে চরিত্রের পিছনে তাদের কোনো মেহনত নাই চরিত্রের কোনো খোঁজ খবর তাদের কাছে নাই বংশের কোনো পরিচয় তাদের কাছে নাই তাহলে তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো মিল কোনো সম্পর্ক হবে এটা কখনো হতে পারে যতদিন পর্যন্ত না যখন মানুষ আর জীবজন্তুর মধ্যে শুধু সুরজ শিকেলের বেশকম থাকবে এছাড়া আর কোন বেশকম থাকবে না কাহারই বংশ ঠিক থাকবে না বাবাকে ছিল তার পরিচয় থাকবে না তখন কেয়ামত কি হবে রসবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাদ করেন তার সিংহাসনকে সমুদ্রের মাঝখানে প্রতিষ্ঠা করে এবং সে তার দলবলকে মানুষকে কি করার জন্য পথভস্ত করার জন্য ধোকা দেওয়ার জন্য মসওয়া দেওয়ার জন্য সব জায়গায় পাঠিয়ে দেয় এইটা বক্তৃতা বুঝাবার জন্য চোদ্দশো বছর আগের শুরু হাতের দিকে আপনাদেরকে নেওয়ার প্রয়োজন হবে না যেরকম ভাবে আজ আমেরিকান সেই পশুর জাতি শয়তান জাতি তারা কি করেছে মোহাম্মদ সাগরে এবং আরব সাগরে কি করেছে তাদের সিংহাসন নৌবাহর প্রতিষ্ঠা করেছে এবং তার দল মুসলিম দেশে ছড়া দিয়েছে মুসলমানদেরকে গুমরাহ করার জন্য আর কথাগ্রস্ত করার জন্য রসুল করিম সল্লাহামীর সাদ করেন ইংলিশ তো সিংহাসন গেড়ে বসে থাকে তার দল বল চতুর্দিকে ছড়া পড়ে এবং সন্ধ্যাবেলা সে রিপোর্ট সংগ্রহ করে কে কি পরিমাণ তাকে গুমরাহ করেছিল পথপ্রষ্ট করেছেলে। এখন এক এক শয়তান এক এক রকম রিপোর্ট দিতে থাকে শয়তান কিছু মৃদু মৃদু খুশি হয় বটে কিন্তু পুরোপুরি সে খুশি হইতে পারে না শেষ পর্যন্ত হাঁসিয়ে একশয়তন আসি বলে জনাব আমি তো এক বড় কাণ্ড ঘটাইছি কি করেছো হাত তা রাখত বাই বাইনা হো বাই না যাও আমি স্বামী স্ত্রীর মাঝে কি করেছি বিচ্ছেদ ঘটায়া দিয়েছি পরিবারিক জিন্দিগি সম্পূর্ণ কাঠামো ধ্বংস করে দিয়েছি তখন শয়তান দাঁড়ায় তাকে চুমুদিতে থাকে তার সঙ্গে উষ্ণ কর্মর্ধন করতে থাকে হ্যান্ডশেপ করতে থাকে নাম আনতা তুই আমার নেশনকে সাকসেস করেছ তুই আমার খাটি মুড়িদ তোকে আমি খেলাফত দিয়ে দিলাম এই হাদিস তো আলহামদুলিল্লাহ একরাম সবাই কি আছে জানা আছে কিন্তু তার বাস্তব অবস্থান কোথায় এখন যে আমেরিকা মুসলিম জাতির বিরুদ্ধে মুসলিম জাতির বিরুদ্ধে যে কি করেছে সেই যুদ্ধ ঘোষণা করেছে কুসারের যে যুদ্ধ ঘোষণা করেছে সেটা একমাত্র নারী জাতির মুক্তির জন্য কিসের জন্য নারী জাতির মুক্তির জন্য কার থেকে মুক্তি দিবে ওই স্বামীর থেকে স্বামীর অধীনতা থেকে তাকে মুক্তি দিবে যাতে নাকি স্বামী স্ত্রীর মধ্যে আর সেই পবিত্র সুসম্পর্ক বজায় না থাকে তাইলে শরীফে শানের রূপে সবচেয়ে বেশি খুশি হয়েছে এখন ইংলিশের উপরে বেশি খুশি না বেশি খুশি। কি আমেরিকা ইউরোপের নেতাদের উপরে তার চেয়ে বেশি খুশি না যে নারী মুক্তি আন্দোলন করে স্বামীর সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে নারীদেরকে কি করেছে মুক্ত করে দিয়েছে এখন শয়তান এতে সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে না তাহলে শয়তানের মেশন কি হইতেছে কামিয়াব হইতেছে আর সাকসেস হইতেছে কোন মহিলা যদি তার বাবার খেদমত করে স্বামীর কথা মেনে চলে তবে নারী পরাধীনতা হইয়া যায় আর কোন মহিলা যদি হাসপাতালে গিয়ে পশাগান্দা রোগীর সেবায় আত্মনিয়োগ করে যদি বিমানে উঠিয়া মূর্খ প্যাসেঞ্জারদের খেদমত করে তাহলে সেটা নারী মুক্তি হইয়া যায় পরজন যদি নাকি তাদের খেদমত করে নারী মুক্তি হইয়া যায় বাবার খেদমত করবে স্বামীর সংসারে কি করবে ডিসিপ্লিন জীবন যাপন করবে সুশৃঙ্খল জীবন যাপন করবে এটা নারী পরাধীনতা হয়ে যায় তাইলে এই অবস্থার ব্যবস্থাটুকু মাতৃজাতিকে অবমাননা করার জন্য মাতৃজাতিকে বেজ্যুত করার জন্য এবং মাতৃজাতিকে পরামর্শ দেওয়ার জন্য দুনিয়াতে কোন জীবজন্তু নাই স্বামী সমস্ত জীবজন্তুগুলির সংসার চলতেছে স্ত্রী শাসিত গরুর সংসার নারী শাসিত সংসার ঠিক এটা পরামর্শ দেওয়ার জন্য দুনিয়াতে আদর্শ কায়েম করার জন্য মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইসাল্লাম জনাবের সাল্লাহু আলাইসাল্লাম পুরুষের কাঁধে যে সাংসারিক দায় দায়িত্ব দিয়েছে আম্মা জানদেরকে যে কি করেছে প্যাংশন দেওয়ার ব্যবস্থা করেছে সন্তান সন্তদের সমস্ত জিম্মাদার যে স্বামীর উপরে বনাম আব্বার উপরে দান করেছে এটা তারা গ্রহণ করতে রাজি নাই তাম ওয়ার্ল্ডের বলদ গুলি একত্র হয়েছে বিরিশগুলি একত্র হয়েছে যেরকম সমস্ত জীবজন্তুর বিরিশগুলি স্বাধীনতা ভোগ করতেছে কিন্তু আমরা মানবের যে বিরিশগুলি আছে এগুলি ইসলামের কারণে মোহাম্মদ সাল্লাহু আলহ আদর্শের কারণে স্বাধীনতা উপভোগ করতে পারতেছে না বাংলাদেশ থেকে যদি সংসার চলাইতে না পারে বউ খাওয়াইতে না পারে সৌদি আরব থেকে আমেরিকা ইটালি পর্যন্ত তাকে ভারি জমাইতে হয় আর এদেশের কোন গরু কত স্বাধীন কত সুখী তারা বউর খবর রাখে বাচ্চার খবর রাখে সংসারের খবর রাখে না ওই মৌলবাদী নবী ওই ফান্ডামেন্টাল নবী না মোহাম্মদ রসুল্লাহাম পুরুষ জাতির উপরে জিম্মাদারি দিয়া পুরুষ এমন সিঙ্গলে ঠেকাইয়া দিয়েছে মাতৃ জাতি একদম স্বাধীন করে দিয়েছে এমনকি পরিচালনা কোনো গরুর মধ্যে নাই যাহা কোনো ছাগলের মধ্যে নাই কোনো যাহ হাতির মধ্যে মধ্যে নাই মোহাম্মদ সাল্লাহু আলাইহিস্লাম ইসলামের নামে ইনসানিয়তের নামে মানবতার নামে সমস্ত দায় দায়িত্ব পুরুষদের উপরে দান করেছে বুদ্ধিজীবীর নামে ওই সমস্ত ওই সমস্ত পশুগুলি আমরাও সমস্ত মিস্টাররা স্বাধীন হয়ে যাবোদের উপরে সব দেয় দায়িত্ব দিয়া আমরা বন্য পশুর মতো হয়ে যাব। আমরা হিংস্র প্রাণীর মতো হয়ে যাব কি ভাই আপনাদের কথাটা বুঝে এসেছে আমার ভাইরা আমি আপনাদের সামনে সুরাতার পঞ্চম রুকুর তালাবাত করেছি যেহেতু আমার স্মরণ মোতাবেক গত বছর সুরাতুল বকরার চতুর্থ রুকুর তালাবাত শেষ হয়েছে তাফসির শেষ হয়েছে এ কথা বলার কি সাহস আছে আল্লাহের কালাম তলাবাত করার কারণে এই কেতাব পুরাতন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তার গভীরে যত এলিমার জ্ঞান রিচার্জ করবে গবেষণা করবে স্টাডি করবে তার গভীরে গিয়ে এই কালামের সম্পূর্ণ এলেমার জ্ঞান কাহার পক্ষে আয়ত্তে আনা কাহার পক্ষে বর্ণনা করা কেমন পর্যন্ত তার কি হবে না এলিমার জ্ঞানের গভীরতা শেষ তাহার পক্ষে করা সম্ভব পর হবে না এই জন্য চার রুক পর্যন্ত তলাবাদ পেয়েছে আমার জানামতে মফসরিনের আলোচনার থেকে সহি বলার চেষ্টা করেছি আল্লাহ পাকার কথাগুলি বলা হইতেছে হবে আল্লাহ আমাদেরকে ওই কথাগুলিকে মনোযোগ সহকারে শোনা আমল করার নিয়তে শোনা এবং আরেক ভাই ভোনদের কাছে দাবার তত্ত্ব লীগের মাধ্যমে পৌঁছিয়ে দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান ফরমান এবং প্রথম আয়াতে এসেছি ইয়া বানি ইসরায়েল বানি ইসরায়েল যাদের সঙ্গে সংঘাত চলতেছে বিশ্বব্যাপী মানবতা যাদের সঙ্গে হানাহানি চলতেছে বিশ্বব্যাপী মানবতা যারা দুনিয়াতে এমন কোন জীবজন্তুর আদর্শ নাই এমন কোন পশুর নীতি আর আদর্শ নাই যারা মানবতার উপরে বাস্তবায়ন করার জন্য মানুষের উপরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে সেই ইহুদ জাতির জানা আছে অনেক ভাই জানা নাই যেহেতু আয়াতের আলোচনা হইতেছে এই জন্য আয়াতের কিছু তফসিল বিস্তারিত আমাদের সামনে আসার প্রয়োজন আছে ইমামুল আম্বিয়া আবুল আম্বিয়া হজরত ইব্রাহিম তার হজরত স্মা হজরত ইসাহাম হজরত ইসমা হজরতলাম ওই ইব্রাহিমের নামে কুরান শরীফ সুর ইব্রাহিম নামে ইব্রাহিম উল্লেখ তবে দ্রি ছেলের নামে বিশেষ করে আসমানি ধর্মের দাবিদার যারা তাদের কাছে এই পেগম্বর সশ্রদ্ধ ইব্রাহিম সালাম সম্পর্কে ইহুদিদের দাবি হলো আমাদের দলের আমাদের আদর্শের অন্তর্ভুক্ত ছিলেন আল্লাপাক আলোকে বলতেছেন মা ইহুদিদের যে প্রচলিত আদর্শ রয়েছে আদর্শে বিশ্বাসী ছিলেন না নাসারাদের যে আদর্শের প্রচলন রয়েছে এই আদর্শে হজরতে ইব্রাহিম বিশ্বাসী ছিলেন না ইব্রাহিম আলহালামের জন্ম তো হয়েছে ইরাকের বেবিলন নামক প্রাচীন এলাকায় যে বেবিলনের আর সেই জমিনে জন্ম লাভ করেছিলেন ইব্রাহিম আলাইক ইসলাম তার ঘটনা আমি বিস্তারিত বলতে যাব না তার মোকাবেলা ছিল শরেকের সঙ্গে তার মোকাবেলা ছিল একাধিক খোদার পক্ষ থেকে তারা বিভিন্ন অগ্নিকুণ্ডের নিক্ষিপ্ত হয়েছে তিনি আগুনেও জ্বলতে পুরতে কি হয়েছে বাধ্য হয়েছে কিন্তু তিনি বাতলের সঙ্গে আপোষ কি করেন নাই আজ গুজরাটের আমাদের মুসলমান যদি নাকি কাতলে কি তারা আগুনের জল আর পুড়ত কি বলেন বাধ্য হয়েছে তারা বাতলের সঙ্গে কি করে নাই আপস করে নাই বাতলের সামনে মাথা নত করেনি ইকবাল মরহুম বলেছেন আগ হাই আগুন এখনো কি সর্বত্র পাওয়া যায় এবং ইব্রাহিম আলাইকু ইসলামের আশুকিনের জমা সব জায়গায় কি পাওয়া যায় এবং নমরুদের দোষরুদের অস্তিত্ব সব জায়গায় কি পাওয়া যায় কোন সময় কোন এলাকায় তোমরা যদি পরীক্ষা নিতে চাও তাইলে নাগালে আছে তোমরা সেই আগুনে পুড়িয়া পরীক্ষা না তারা ইমান ছাড়ে কিনা ইমান তর করে কিনা আলহামদুলিল্লাহ এই পরীক্ষা গুজরাটের ময়দানে হয়ে গেছে এই পরীক্ষা গুজরাটের নিরীহ মুসলমানদের উপরে হয়ে গেছে একজন মুসলমান পত্রিকায় কিন্তু অন্তরের দিক থেকে আমরা খুশি তারা শহীদ হয়েছে ইব্রাহিম আদর্শ রক্ষা করতে গিয়ে তারা রাম রামের অজিভা পড়ে নাই তারা হরে হরের অজিভা পড়ে নাই তারা বন্দে মাতারামের অজিবাকেই তারা মরেছে শহীদ হয়েছে হাজরের ইব্রাহিম সালামের সেই আওলার নমরুদ্দিদের হাতে ফুটতেছে জ্বলতেছে সেই থেকে আরম্ভ করে ইজ্জত যেতেছে আত্মহুতি দিচ্ছে কিন্তু তারা কালেমা ছড়ে দিয়েছে ইমান ছড়িয়ে দিয়েছে এই অবস্থা তো নাই তাহলে এখান থেকে আমাদেরকে শিখবার প্রয়োজন এখান থেকে আমাদেরকে নসিহত গ্রহণ করার কেছে প্রয়োজন রিচিত शेख সাদী رحمتুল্লাহ আলাই বলেন মুআহিদ চেবার পা এ রিজ জারাশ মুআহিদ চেবার পা এ রিজ জারাশ চেপौला দে হিন্দি নাহি বারসারাশ উমাইদoharas nabar sudkashi হামি নাস্ত বুনিয়াদে মাহেদ কাকে বলে ইব্রাহিম পন্ততি কাকে বলে খাটি মোহমিন কাকে বলে তার সামনে দুনিয়ার অঢেল সম্পদ যদি উপস্থিত করে দেওয়া হয় টাকার লোভে সম্পদের লোভে সে ইমান ছাড়তে কি নাই রাজি নাই অস্ত্র দিয়ে যদি কি তাকে ধ্বংস করে দেওয়ার ধমক দেওয়া হয় গীতি প্রদর্শন করার হয় তারপরেও তাকে ইমান থেকে কালেমার থেকে এক বিন্দু সরাইতে কি পারবেন বুনিয়া এটা হল ইমানের মূল ফাউন্ডেশন এটাই হল ইমানের মূল ভিত্তি যার ভিত্তি আর ফাউন্ডেশনের মজবুত আর শক্ত হইয়া যাবে মহত একদিন আসেই চবর বিস্না গড়য়া মিলল মহত আছে শাহাদতের মৃত্যু হলেও কি আছে মহৎ আছে হজরতে অমর ইত রাজি করেছেন এবং আপনার হাবিবের শহর ওই পবিত্র মদিনার শহরের মাঠে আমার ভাগ্য আর নসিবে জুটাইয়া দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমাদের মুরবীতলা আশা আকাঙ্ক্ষা অনেক আছে দরখাস্ত দিবার অনেক আছে যদিও ভাষা নাই কিন্তু একটা সবচেয়ে বড় আবেগ আমার অন্তরে লালিত পালিত হইতেছে সাগানে নাম কেহানে আমার নামটা যদি মদিনার কুকুরদের মধ্যে তালিকাভুক্ত হতো। মদিনার কুকুরদের জমাতে তালিকাভুক্ত হইতো কি পরিমানে আসে এ কি মিষ্টি খাওয়া আসে এটা কি বিস্কুট খাওয়া আসে এটা কি শুধুমাত্র রংবাজ আসে মনে করতেছে না যে মতিনার কুকুরের সঙ্গে তার তালিকা হোক এটা চাইতেছে সে কত বড় আল্লাহ পাড়ে আসে জিও তো সাদ সাগানে হারাম কেতেরে ফেরো জিও তো সাদানে হারাম কেতেরে ফেরো যতদিন আমি বেঁচে থাকবো আমি যাতে মদিনার অলিগলির কুকুরদের সঙ্গে ঘুরে বেড়াইতে সক্ষম হই মর তো খায় মুজুকো মর তো খায় মুজুকো আমি যেদিন মৃত্যু বরণ করব। আমার সবচেয়ে বড় আশা মদিনার ক্রীড়া মাকুরার পেটির ভিতরে যাতে আমি যাইতে পারি নবীর প্রতিবেশীর মশা মাসি ক্রীড়া মাকুরা আমাকে খেয়েছে তবু আমি আমার জীবনকে ধন্য ধন্য মনে করিব এই পুরা এলাকা বাসীকে বড় খোলক আজিম বড় মহান চরিত্রের অধিকারী ছিলেন সাহবা ইকর বলেন সেই চরিত্রের বহির প্রকাশ কি ছিল সিলমান যে রসুল থেকে নিরাপদ দূরে সরে যেতে চেষ্টা করত হুজুর তার সঙ্গে মিলতে হুজুর তার সঙ্গে তুরতে নহে জুড়তে চেষ্টা করতেন আফু আম্মান সালাম আকা যে ব্যক্তি হুজুরের উপরে জলম করত অত্যাচার করিত হুজুর সাল্লাইসাল্লাম তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিতেন যে হুজুরের সঙ্গে দুর্ব্যবহার করিত হুজুর তার সঙ্গে কোমল ভালো ভদ্রসুলভ ব্যবহার করে তার বিনিময় পেশ করতেন এবং এটাই হল হোলকে আজিম যারা এই চরিত্র অবলম্বন করবে তারাই নবীওয়ালা চরিত্রের কি হবে সঙ্গী হইতে পারবে নবীর সুন্নতের সত্যিকার সঙ্গী হওয়ার তাদের কি হবে নসিব হবে আল্লাহাকার আমাদেরকে হুজুর সাল্লু আলাই যে আখলাপ যে স্বভাব যে চরিত্র আল্লাহ আমাদেরকে সেই স্বভাব সে আখলা সে চরিত্রের অধিকারী করে দেন তোমার ভাইরা হাজরাহিম আলাহ ইসলামকে নিয়ে ইহুদিদেরও টানা হেসরা খ্রিস্টানদেরও টানা হেসরা আল্লাহাক বলতেছেন তোমরা তো আল্লাহ খবর রাখেন না তার ইব্রাহিম আলাই ইহুদি হলেন কি করিয়া ইব্রাহিম আলাইলাম দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক পরে ইমাম খুঁজেছেন হজরতে ইমরান হান্নাকে গর্ভবতী রেখে দুনিয়ার থেকে আর সেই হান্নার ঘরে মেরি বা ঈসা আলহিসামের জন্ম হয়েছে ঈসা মুসা হাজরতে ইব্রাহিম আলাইহালাম তো তার খবরও রাখেন না তিনি তো তার আগেই চলে গেছেন তাহলে খোদাই সন্তান অনেক পরে জন্ম কি ছিলেন হানিফ ছিলেন হানিফ ছিলেন মানে বাতেলের সঙ্গে কোন লাইনে কোন শুরুতে তার আপস কি ছিল না জীবনী তালাস করেন ইব্রাহিম আলাম বাবার সঙ্গে আপোষ করে নাই ইব্রাহিম করে নাই ইব্রাহিম করে নাই ইব্রাহিম আলাইসালাম সমস্ত বাতিলের সঙ্গে আপোষ শুনছিলেন তার দাওয়াত ছিল একমাত্র দাওয়াত একমাত্র ছিল কালেমার দাওয়াত এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাহাকে করা যাবে না ইব্রাহিম আলাইলামের সঙ্গে এই গাইল্লাহর সজদার কোন সম্পর্ক ছিল না কোন অতীতের বুজুর্গ পূজা করা সজদা করা কোনো দরগা সজদা করা কবর সজদা করা এর সঙ্গে ইব্রাহিম আলাহ ইসলামের কোন কি ইব্রাহিম আলাইসালাম এমন এক ব্যক্তিত্ব নমরুদের সামনে যিনি মাথা হেট করে না যিনি বাতিলের সঙ্গে মাথা হেট করে না তিনি বুঝি কি বলেন জিন্দা লিডার নমরুদের সামনে মাথা নত করে না তিনি মরা কবর সজতা করবে মরা দরগাল সজতা করবে এই অবস্থাকে হতে পারে তাহলে কোনো বাতিলের সঙ্গে ইব্রাহিমের আফট ছিল না ও বাংলার মুসলমান খুব মনোযোগ সহকারে শুনো ও হাটাচারি এলাকার মুসলমান খুব মনোযোগ সহকারে শুনো ইব্রাহিমের সঙ্গে আপোষ করেননি আজ কি আমরা কোন না কোনো সঙ্গে কোনো করে রেখেছি আমরা আজকে তাও বা করব। এক আল্লাহ ছড়া দ্বিতীয় কারো সামনে সজদা করিব না এক আল্লাহ ছড়া দ্বিতীয় কারোর সামনে মাথা নত করিব না কোনো জেন্দা ফিরির বৃদ্ধাঙ্গুলি চুষিব না কোনো জেন্দা ফিরির সামনে মাথা নত করিব না কোন নিখুঁত উম্মত খাটি উমত আমাদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ পাক আমাদেরকে আমি জামাতে ময়দানে হাসরে উপস্থিত হওয়ার তো বিজ্ঞান ইব্রাহিম আলাইকিসামের ছেলে ইসাহাক আলাইকিসালাম ইসাহ আলাইকিসামের ছেলে হলেন হাজরতে ইসরাহল আলাইকিম হাজরতে ইসরাহল আলাইকিম সুরিয়ানি ভাষা ইসরায়েল কিন্তু যদি আরবিতে অর্থ করা হয় ইসরা অর্থ গোলাম ইল অর্থ প্রভু ইসরা অর্থ প্রভুর কি গোলাম আরবিতে অর্থ করলে আবদুল্লাহ আরবিতে অর্থ করলে কি হবে আবদুল্লাহ কিন্তু কোরআনের পরিভাষায় সেই ইসহাক আলহ ইসলামের ছেলের নাম বলা হইছে, ইয়াকুব ছেলের নাম বলা হইছে। ইয়াকুব। থেকে যখন জন্ম লাভ তখন তখন ছিল। ছিল। প্রথম সন্তান জন্ম হয়েছে আয়েশ তারপরের শেষে জন্ম হইছে। ইয়াকুব আকিবন আদাতে জন্ম হইছে। যেহেতু পরে এই জন্য তিনি ইয়াকুব নাম কি করেছেন ধারণ করেছেন এবং তার আলাদার বংশে কি বলা হয় বনি ইসরায়েল বনি ইসরায়েল ইসরায়েলক্রদায় ইসরায়েল একটা ইসলামকে দুনিয়ার থেকে মুসলিম জাতিকে দুনিয়ার থেকে ধ্বংস করার জন্য তারাই চক্রান্ত চেষ্টা করতেছে এবং কোরআন পাপ সেই কথাই সম্বোধন করেছে এবং এই নামে আলাদা একখান সুরাও আছে সুরায়ে বানি কারণ সে বনী ইসরায়েল জাতির স্বনাম ধন্য শ্রেষ্ঠ পেগম্বর ছিলেন অন্যতম পগাম্বর ছিলেন হজরতাহ ইমরান আল্লাপের তরফ থেকে তিনি সেই খুনের মামলা মীমাংসা করার জন্য নির্দেশ দিলেন তুমি কি গরুকে তোমরা কি করো জবাই করো তাহলে তার রহস্য উদ্ঘাটন হইয়া যাইবে কে খুন করেছে প্রত্যেকটা ঘটনা অনেক অনেক লম্বা এক ঘটনায় ইসরা যে কারা খুন করেছে তারা আর নিজেদের গোপনীয়তা রক্ষা করতে কি পারেনি তাহলে সুরায় বাকার সম্পর্ক কার সাথে বনি ইসরায়েলের সঙ্গে এরপরে সুরা সুরায় আলে ইমরান মরিয়মের আব্বা হজরত ঈসা আলি সালামের নানা হজরত ইমরান আলি ইসলাম আরেক ইমরান ছিল মুসা এবং হারুন আলি ইসালাম এর আব্বা মুসা এবং হারুন আলাই আব্বা মৌসা এবং হারুন আলীগুলামের আব্বাকে আল্লাপাকার বহুত বড় মকাম আর মর্যাদা লাভ করেছেন কোরআনের বর্ণনা কারণ আল্লাপাক পরবর্তেগার পুরুষ ছাড়া কোনো মহিলাকে নবুয়তের দায়িত্ব দান করেন নাই কারণ দায়িত্ব বহুত বড় জিনিস এই জন্য আম্মাদেরকে সংসার চালাবে তারা নবুয়তের বিরাট দায়িত্ব তাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে এটা কখনো হতে কি পারে না রসুল করিম আলাইহি ওসাল্লামির সাদ করেন সবচেয়ে বড় মুসিবত সবচেয়ে বড় পরীক্ষা নিরীক্ষার শিকার হইছেনী হবে তার উপরে মুসিবত তত কি আসবে বেশি আসবে যার দিনদারি যত শক্ত হবে যার দিনদারি যত সুফরিয়ার হবে তার উপরে মুসিবত তত বেশি কি আল্লাফাকের কুদরত কি চান না বরং আল্লাহ পাকের কুদরত তাদেরকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপায়দা করেছেন এই জন্য নবুয়তের বহুত বড় দায় জামিরা নবুয়ত্বের বহুত বড় দায় দায়িত্ব তাদের উপরে অর্পণ কি দুইটা সোনালী সন্তান জন্ম লাভ করেছে মৌসা হারুনা একজন মৌসা আলহাম আরেকজন হারুন আলহাম দুই নবী প্রসব করেছেন যে আম্মা যান সে আম্মার মর্তবা কত দূর হবে পক্ষ থেকে আসছে ওহি নাজল হয়েছে এবং ওই আরেক ইমরান হজরতে মরিয়ম আলহিসের আব্বা তিনিও বহুত বড় বুজুর্গ মতান্তরে নবী ছিলেন তিনি যখন ইন্তেকাল করেছেন তার ঘরে এই মরিয়মের মতো দামি সন্তান কি হয়েছে জন্ম লাভ করেছে সে ইহুদির বংশে। হাজরতে ইমরান এই ইমরান ইহুদির বংশের এবং এই ইমরানের মেয়ে হাজরতে মেরিও কি ইহুদি বংশের ামের বংশের বলে বলা হয়েছে তাহলে মুসা এবং হারুন আলাই গুস্লাম বলি ইসরায়েলের নবী এবং সেই হারুন আলাই বংশের জন্ম লাভ করেছেন হজরতে মেরি আর তিনিও কি সেই ইহুদি বংশের কি ছিলেন এবং পাকে একমাত্র মহিলার নাম এসেছে ওয়ার্ল্ডে আর কোনো মহিলা ছিল না বড় দামি মহিলাও ছিল কোরআন শরীফে স্ত্রী হজরতে আসিয়ার বহুত বড় মর্তব্যান করেছে এবং আনহার জন্য জান্নাতের ফ্যাশনেবল ঘরের শুভ সংবাদ রয়েছে হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তো সে ওই দামি মহিলা সমস্ত মহিলা জগতের মধ্যে তিনি প্রধান মর্যাদার কিন্তু এই এই দামি দামি মহিলা আছে বটে কাহারো নাম কি করণ শরীফ আছে কাহার নাম করণে কি নাই একমাত্র মহিলার নাম আছে হজরতে শুধু নাম এসেছে তা না তার নামে করেন লজ্জা আর সরম করে না তোদের খোদাকে মাইল যে জাতি সে খাদেশ সেই সেই জাতির সাহায্য আর সহানুভূতি করতেছ ১৯৬৫ সাল পর্যন্ত ইহুদি জাতি বিশেষ করে রোমান ক্যাথলিক সরকার তাদের এবাদতের প্রধান অংশ ছিল ইহুদিদের বিরুদ্ধে লায়ন করা ইহুদিদের বিরুদ্ধে কি করা অভিশাপ দেওয়া এটা এবাদতের মূল অংশ ছিল কিন্তু পঁয়ষট্টি সনে সেই ইটালির ইহুদিদের ধর্মগুরু রাব্বি এবং ভ্যাটিকান সিটির খ্রিস্টানদের ধর্মগুরু সেই ফোফ দুইজন হাত মিলিয়েছে যে অতীতের ধর্ম আমাদের মধ্যে যে তিক্ততা সৃষ্টি করেছে ধর্ম আমাদের মধ্যে যে সত্য কথা ছড়াইয়া রেখেছে এই সত্যতার উপরে আমরা আর চলা যাবে না তাহলে আমাদের আপসে মিল করা যাইবে না ধর্ম হানাহানির সৃষ্টি করে ধর্ম বৈষম্যের সৃষ্টি করে ধর্ম বিবাদের সৃষ্টি করে এই জন্য একেবারে বাস্তব সত্য আমরা কি করেছি এতদিন পর্যন্ত বিশ্বাস করেছি আমাদের সদ্য পুরুষ এবারত করেছে অংশ ইহুক রূপের ধান আল্লাহর গজব ইহু দিদির উপরে আল্লাহ অভিশাপ না ইহু দিদির উপরে গজব ডাকতে পারবে না এটা এবাদতের অংশ কি থাকবে না এটাকে এবাদত থেকে সম্পূর্ণ কি করা হল বাদ দেওয়া যুক্তি রাব্বি আর ফব সাহেব প্রচার করলেন যে এখন আমরা হয়ে গেছি অতীতের যে সমস্ত হানাহানি আর্থিকতা ধর্ম সৃষ্টি করেছে আমরা এই নাই। আমরা ধর্ম এইভাবে করব যে ধর্ম আমাদের আফোষেহবত রাখতে পারে আমাদের পয়দা করতে পারে, যত কিছু হোক না কেন যত বাস্তব সূত্রে হোক না কেন আমরা পলিটিক্যাল ইস্যুর কারণে রাজনৈতিক ইস্যুর কারণে আমরা সমস্ত কিছু কি করতে হবে পরিহার করতে হবে বর্জন করতে হবে সরম করা উচিত ছিল খ্রিস্টানের দাবিদার হইতেসা প্রচিত্র জাতীয় একশো জাতি আর সেই মেরির নামে হজরতে মারিয়াম ইসলামের নামে বিশ্বে একমাত্র নারী হজরতে মেরি ওই কম সারনার ইহুদির দল সেই মেরিকে সে মহিলাকে রেন্ডি বলি আখ্যায়িত করে তারা ধর্ম প্রচার করেছে আর ইসলাম কি করেছে অন্যতম ছিলেন সতীত্বের তিনি সংরক্ষণ করেছিলেন এবং সেই ইমরানের স্ত্রী হজরত এ মরিয়ম আলহ মা লাভ করেছে তার কাছে তরফ থেকে নাজল হয়েছে তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার প্যাটে যেই সন্তান রয়েছে রব্বে এনে নাজারুতু সন্তানটি যখন ভূমিষ্ঠ হইল তখন দেখতেছে একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে। ও মহিলা বড় নিরাশের সহিত বলতে আরম্ভ করেছে রব্যে ইন্নি মনে করছিলাম একটি ছেলে হবে তুমি মেয়ে বলে তাকে ঘৃণা করো না মেয়ে বলে উপেক্ষা করো না অলাই সজ্জা কালসা এই মেয়ের মধ্যে যে প্রতিভা রয়েছে এই মেয়ের মধ্যে ন্যাচারাল ভাবে যেই যোগ্যতা আমি অর্পণ করে রেখেছি সেই যুগের পুরুষরা তার সঙ্গে না যেই মর্যাদা ঘোষণা করা হয়েছে এবং সতীত্বের সংরক্ষণও করে করেছে আবার বাবা সন্তানও জন্ম করেছে এই এই পরিষ্কার যে দুনিয়াকে জানায়া দিল ঘোষণা দিয়া দিল যেটা তোদের পূর্বপুরুষরা বিশ্বাস করেছে আফ্রিকা দেশের রাজা ছিল আসামায় নাজি সে স্বীকার করেছে দরবারে যে যিশু সম্পর্কে যে ধারণা মোহাম্মদ সাল্লাহামের কিতাবে দান করেছে সেটাই আসল ধারণা আমরা এতদিন পর্যন্ত ধাদার শিকার ছিলাম এতদিন পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারিনি এই জন্য আজকে আমি ঘোষণা করলাম পুরা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সেই আসামায় নাজি সমস্ত ফাদ্রি এবং মন্ত্রণালয়ের মন্ত্রীরা উজির ওজারারা সেই দরবারে এইভাবে আল্লাহর কালাম তালামাত শুনে খান্ত এবং ঘোষণা দিয়েছে আজকে আমার দেশের সর্বত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নয় এবং স্বেচ্ছায় ওই ন্যায় প্রায়ণ পাশন পেয়ে চতুর্দিক থেকে একই রব শুরু হয়ে গেছে হাম্মদুর রসুল্লা এবং রোম রাজ্যের সেই রোম সাম্রাজ্যের পাঠশার দরবারে যখন খুজুরের পত্র গিয়েছে সেই বৈরিতা পোষণ করেনি বরং হুজুরের পত্রের বড় এই ক্রম আর সম্মান করেছিল ইসলামের ইতিহাস ওই হেরাটলে বলল আমি মানুষের উপরে রাজত্ব করতেছি বটে মানুষের আর মনের উপরে করতেছে সেই প্রধান জাগাথির রুমি তার কাছে গিয়ে তুমি ছুটি পৌঁছিয়ে দাও সে যদি ইসলাম কবুল করে না তাহলে দেশ জাতির আর অন্তরে কোনো দিদার দ্বন্দ্ব থাকবে না যখন হুজুর সাল্লাহু আলহিমের প্রতিনিধি ওই পবিত্র চিঠি মোবারক নিয়ে যখন জাগাতির রুমির কাছে পেশ করেছে জাগাতির রুমির চিঠি পাওয়ার সাথে সাথে মাথা হইতে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে সে বিদ্যুতের মতো চমকিতে আরম্ভ করেছে এক মুহূর্ত বিলম্ব করে নাই যুবায় মোবারক গায়ে দিয়ে গির্জার সামনে আসা ঘোষণা দিলেন আমি এক মুহূর্ত আর বিলম্ব করব না এই পাঁচশো বছর পূর্বে আমাদের যিশু যেই নবীর আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন তার পত্র পবিত্র চিঠি আমার আমি আমি পড়তেছি ইসলাম কবুল করেছেন প্রধান পদ্রী ইসলাম কবুল করেছে প্রধান করেছে। ইসলাম কবুল করেছে এবং কোরআনেছে যতদিন পর্যন্ত খ্রিস্টান জাতির মধ্যে আল্লাহ লোক থাকবে আবেদ জাহিদ লোক থাকবে ততদিন পর্যন্ত ইসলামের সঙ্গে তাদের চরম সংঘাত হবে না ইসলামের সঙ্গে তাদের চরম সংঘাত হবে না কারণ ইসলামের প্রথম দিন থেকে ইতিহাসের পতায় উল্লেখ হয়েছে এই জাতির সঙ্গে ইসলামের সঙ্গে কি থাকবে সুসম্পর্ক বজায় থাকবে আর সংঘাত চলতে থাকবে লাতা লাতা সবচেয়ে বেশি শত্রুতা পোষণ কি করব। লজ্জা করার প্রয়োজন ছিল তোমাদের প্রধান উর্ধ্বতন মুরব্বী হাজর प्रजोनाइज ए सकल प्रकार इसलमी सीडीडी ऑडिओ भिडीओ पाइक और खुचरा सुलभ नूल्य पा जाए अल आरब एंटारप्राइज छिचल्लिस मद्रासा मार्केट हाट हजार ही चट्ट